কথায় আর কালে মিল না জীবনের কিছুই না হয় না অন্তরে মুখে মিল পেলে দিবেন সবাই নতুন জন্মগ্রহণকারী সন্তানের মতো আল্লাহকে কামাগর নির্মাণ করে দিলেন যথারী কি তো আজ রাজ্যের আল্লাহ কি বলে সবকা মাত করে দিলেন আমরা তো গরিব মানুষ কামাগরের সাথে যাইতেও পারি না তো আজ রাজ্য কি করতেও পারিনা কেন নির্মাণের ভাই মানে এই প্রশ্ন জানে এই ছায়া পাইবে এর মানে একদল নিজেদের মহল্লার মসজিদের সাথে যাতে তাদের অন্তর মানা নিজেদের মহল্লার মসজিদের সাথে যাদের অন্তর আসরের নামাজ আমার মসজিদে গিয়া করবে ওই রকম দিন রাত চব্বিশ ঘন্টা সংসারের কাজে থাকলেও মসজিদের সাথে তার একটা কানেকশন আছে আদান পড়লে মসজিদে যাবে জমাতের সাথে নামাজ পড়বে এইভাবে নিজের অন্তরকে যারা মহল্লার মসজিদের সাথে মানতে পারে আল্লাহর বলেন কিন্তু ধনী লোকে মহল্লার মসজিদে সব দুই ঘন্টা ব্যবস্থা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন তো ধোনিদের গরিবের জন্য যে লোকের সামর্থ্য আছে আল্লাহর করে একটু আব্দার হতে যাওয়া তাহলে বলুন তো দনির জন্য হাস বেলা জমাতে নামাজ করলেও দনী লোকে যদি হবে না যায় আল্লাহ রসুল বলেন তুই ইহুদিও যাবো আমার উন্মা জামাতে হবে গরিবের ভালো যে কয়েক কুটি মুড়ি বলে এক টাকা করে নিল হতো কয়েক কুটি হবে এক টাকা দে ください। এক ফিরে তিন কুটি muri dala te। দুই muri dala থাকে। muri taroba hatare majhe re batare parai mote Allah rasulbani দি না। একজন ব্যস্তি আর একজন গরিব লোকটা ব্যক্তি দু যদি ব্যক্তি হয় তো বললো বললেন ওই দেশটি দলীর চেয়ে পাঁচশো বছর আগে গরিব লোকটা দেখতে পড়া যাবে পরে আগ্রহ তোমার ফারুক রাজি আল্লাহকে একজনের স্বপ্নে রেখলেন জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলে মরণের পরে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার সবাই দেখতেছেন তারা জিজ্ঞেস করেন আমি দুনিয়া থেকে কমরে চলে আসছি কতদিন হইলো যিনি স্বপ্ন দেখতেছেন তিনি স্বপ্নে জোরাবে বলতেছেন দশ বছর হইল হজ্র তোমার বলেন আজকে মাত্র আমি দেশের সম্পদ দেশের শাসন কর্তা হইয়া দেশবাসীর তীরে যদি একটা কুত্তাও উমরের দেশে না আর গুদামে যদি খাদ্য জমা থাকে আল্লাহর কাছে না দশ বছরে আজকে আমি আল্লাহকে হিসাব দিয়া চেষ্টা আর যেসব দেশের শাসন কর্তারা ইয়ার কন্ডিশনে তা হার গরিবেরা কুকুরের সাথে রাস্তার কুকুরের সাথে হাত দিন করে আসে না ব্যবস্থা যে উমরে দেশ পুত্তা না সেই উম হিসাব দিতে সেই উমরে হিসাব দিতে আর দেশ শাসন করতে সম্পর্ক করো এটাই তোমার নজাতের উশিলা হইয়া যাবে প্রধান আর গরিবদের চিহ্ন নজাতের উশিলা মহল্লা মুসিদ দুনিয়ার প্রধান মসজিদ কাবা। খ্রিস্টাবে তারা আল্লাহ নির্মাণ হইল এক প্রশ্ন আর কেন নির্মাণ হইল আর এক প্রশ্ন দুই প্রশ্নের জবাব ভালো রকম মনে থাকলে চূড়াতুর বা তারা সাতাইশ আশ উনত্রিশ নম্বর আয়াতের তসী বুঝার সহজ হবে দুই প্রশ্নের জবাব স্মরণ থাকলে আমল হবে গড় শিলা না গড়ের তো আম যদি করো এই তো আমের আমলটা তোমার না যাতে হবে উশিলা কেনাকর কোনো ব্যক্তি উচিল কোনো ঘর উচিল কোনো বস্তু উচিলা হয়লি হয় আমল প না থাকলে কব রে পয় নাম্বরের সন্তানের কথা পয়ের বাদি পড়ে হাজর তীব্র উল্লেখ আছে আল্লাহ বলে চেষ্টা করে আসলে ইব্রাহিমের বাবা আজর না আজর ইব্রাহিমের সাঁতা শুধু বাবা মারা গেছিলেন সাঁতায় লালন ফালন করছিল এই জন্য এই সাঁতার এই বাপ বলা হয়েছে কেমতিন ইব্রাহিম ामे अनुभूतिम तुम किन घोषणा बीजा दिल आल्लारा जाए জাহান্নাম থেকে মুক্তির কোন ব্যবস্থা নেই কথা তার আর কোনদিন আল্লাহরণ হইতে হবে আল্লাহ ভুলাইয়া দিলেন সুতরাং তোমার যেন অপূর্ণ থাকে আর মুশির জন্য যথাযথ সাদা পাইতে পারে সব তার ব্যবস্থা আল্লাহ করে আল্লাহর হুকুমে নহু পয়র কিস্তি নির্মাণ করেছিলেন অবত্য তেলে কেনান আল্লাহর গদরের পানি থেকে আজকে যদি আত্মরক্ষা করতে চাস কিস্তি দিয়ে আরো জবাব দিয়েছিল কথা বলার সতীর দেবের পানির দেউ মুহুকায় পরে সামনে তার ঔরদের সন্তান চরণকে ধ্বংস করে দিল তারা আল্লাহর কাছে আর অবান্তর প্রশ্নের জন্য ক্ষমা করলেন